মানবতার সমাধান hasanah লিমান খান সমিত তার সালাতের পদ্ধতি এ ব্যাপারে আমরা আলোচনা করছিলাম আমরা সুরা ফাতেহা পর্যন্ত আলোচনা করেছি এর আগে এক্ষনে আমরা जख सूरा फतेहा सलास करब तक अन्य सूरा पड़ब बसमिल्ला सूरा पड़ब अल्लाह अकबर बोले, अल्ला बोले हाथ उठाब बो। का कद बराबर हाथ तुले रुकुते जब यटनाथ रसल्लाह सल अलहीसलम এবং সাহাবা একেরাম রুকুতে যাওয়ার সময় হাত উঠাতেন এই মর্মে অনেক সইহাদিস বর্ণিত হয়েছে রুকু থেকে উঠেও সাহাব একরাম রফল আয়াদ করতেন মূলত চারটি স্থানে সালাতে রফল আয়াদ করতে হয় একটি হল যখন সালাত আমরা শুরু করি তখন আল্লাহ হাত তুলতেন जख रुकुते जखो तुलत रुकुक उठार पर तुलत जख दकत शेष को मजे बठक कर तृत रकतर जख उठत तक रफलिया करतर्मे अनेक सही हदेश बर्णित हो मध्य बुखारे पांच टी सईदी वर्णित होश पिस छतरिस साठतर ऊनचल्लिस शही मुस्लिम आठ से पाँचटी आठश एकसि पुरूप भाव आबूदाउदे हादी बर्णित हो मोटी सातश एक चौबीस पचिस छब्ब आठाश्रिश त्रिस एकचल्लिस बयाल्लिस त्रिश चुआल पैंतालिस छचल्लिस सल्लिस এবং সাতশো একষট্টি অনুরূপভাবে তিরমিজিতে বর্ণিত হয়েছে হাদিস ২৫৫ নম্বর হাদিস ইবনু মাজাতে হাদিস রয়েছে মোট এগারোটি আটশো আঠান্ন উনষাট অনুরূপভাবে নাসাইতে বর্ণিত হয়েছে ১৩টি হাদিস সুতরাং এই সোননাথকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং মেনে চলতে হবে রাসুলের সাহাবিরা এসন্নাতের উপরে আমুল করেছেন আমাদেরকেও আমূল করতে বিশেষ করে প্রায় চার খলিফাসহ আষাঢ় মুবাসারা দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিরা সহ এবং প্রায় পঞ্চাশজন সাহাবি কর্তৃক চার শতাধিক হাদিস বর্ণিত হয়েছে রসুল্লা সাল্লা আলি আসাল্লাম সালাতে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার পরে এবং দুই রাখাত শেষ করে তৃতীয় রাখাতের জন্য ওঠার সময় তিনি দেন করতেন এবং এই হাদিসটি মুতাহতির পর্যায়ের হাদিস আল্লামা জালালুদ্দিন সৈয়তি এবং শেখ নাসিরুদ্দিন আলবানি রহিমহুল্লাহ এই হাদিসকে মুতাহাতির পর্যায়ের হাদিস বলেছেন সেফাতুল নবী প্রথম খন্ডে একশো আঠাশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আমর বলেন লাহু বিকুল্লে ইশারাতেন আশ্রু হাসানাত রফলায় দেন যখনই করা হয় প্রত্যেক বাড়ির জন্য দশ নি রয়েছে आ रसल्लाह सल्लाम सही बुखारी मुस्ने वर्णित चुआल जे व्यक्ति इच्छा करल कोल दस नीक सात शिकी पर्त देजे हदीस कूद्सी কাতাপ্তুলু আশ হাসান ই সাব মিয়াতন আমি তার জন্য লিখবো আল্লাহ নিজেই বলছেন কেউ যদি একটা আমুল করে এবং ইচ্ছা করে একটা আমুল করে আমি তার জন্য দশ নেকি থেকে সাতছ নেকি পর্যন্ত লিখে দেব তার জন্য সুতরাং আমি এই আমলটা অলসতা করব না না করে এই সোনাতটিকে আমি আঁকড়ে ধরার চেষ্টা করব অলসতার প্রয়োজন নেই এখানে স্পষ্টভাবে জানা যায় রসল্লাহ সাল আলহিউসাল্লাম সালাতে রফলায় দেন করতেন যাহাদিসগুলো আপনাদের সামনে আগে আমি উল্লেখ করেছি জগৎ বিখ্যাত মহাদ্দেশ ইমাম বুখারি রহিমা হুল্লাহ তিনি বলেন ফথুলবাড়ি দ্বিতীয় খণ্ডের দুইশো দশ পৃষ্ঠা লাময়াসবুত মিন আহাদিন তার কুহু সাহাবিদের মধ্যে থেকে কোনো একজন সাহাবি এই আমল ছেড়ে দিছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না অনুরূপভাবে আসাহাদিসে রফলেদিনের হাদিসের চেয়ে অধিক বিশুদ্ধ সনদ আর কিছু নেই এটা হলো ইমাম বুখার রহমহলার বক্তব্য এই হাদিসের শেষে অর্থাৎ আল্লাহ রসুল রফল করতেন এই হাদিসের শেষে বাইহাকিতে অতিরিক্ত বর্ণ করেছেন হাত্তা হাত তা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পর্যন্ত অর্থাৎ আমৃত্য রসুল্লাহ সাল আলী ও রফল আয়দন করেই সালাত করেছেন একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাদ আমরা আদায় করব। শাহ উলিউল্লা মহাদ্দেশ দেহলবী রহম্লা তিনি বলেন ইন্না আহাদিসা রফেত হজাতুল্লাহ বালেগা দ্বিতীয় খণ্ডের দশ পৃষ্ঠা ভারতগুরু মহাদ্দেশ মহাদ্দেশ দেহী বলেন যে যে ব্যক্তি রফেল করে সে ব্যক্তি আমার কাছে উত্তম তার চেয়ে যে রফেলায়দেন করে না কারণ হল রফুলা হাদিস অনেক অনেক বেশি এবং সর্বাধিক বিশুদ্ধ সুতরাং আমরা রফেলায়দেন করবো উল্লেখ্য যে এখানে একটা বিষয় জানা উচিত যে একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাসুদ থেকে যা আমরা দেখতে পাই আবুদাউদের মধ্যেও হাদিসটি এসেছে ইবনু মাসুদ রাজা বললেন আলা ওসল বি সল্লা রসুল্লাহ সাল্লা সাল্লাম ফাসল্লাহ অরফি মার্রাতান ওয়াহেদা আবুদাউদের প্রথম খণ্ডের একশো দশ পৃষ্ঠায় ইবনু মাসুদ বললেন একদা আমি কি তোমাদেরকে সালাদ শিক্ষা দেব না অথপ তিনি সালাত পড়লেন মাত্র একবার রফলিয়া দিন করলেন এই হাদিসটি বর্ণিত হওয়ার কারণে অনেকেই আমরা সালাতে মাত্র একবারই করি আর করি না কিন্তু একটু দৃষ্টি দিলে দেখা যায় ইমাব আবু দাউদ হলেন এই হাদিসের বর্ণাকারী ইমাবু দাউদ এই হাদিসটি বর্ণনা করে যে মন্তব্য করেছেন ইমাবু দাউদের জন্ম দুইশো মৃত্যু হল দুইশো পঁচাত্তরে সেই যুগে হাদিসটি বর্ণনা করে বললেন হাদিসুন হ্যা দ্যাদি সুন মুখর তিনি বলছেন এই হাদিসটি বড় হাদিসের একটি সংক্ষিপ্ত রূপ এই হাদিস সহি নয় আজ থেকে বারোশো বছর আগে এর সমাধানটা জানতে পারে আবুদাউদ্দুর রহিমহল্লা হাদিসটি বর্ণনা করে এ মন্তব্য করে গেছেন তাহলে আমাদের আর এখানে বিতর্ক বা কথা থাকে না অনুরূপভাবে তির্মিজিতে ২৫৫ নম্বর হাদিসের শেষে এই রফল আয়দিনের হাদিসের শেষে আলোচনা করতে গিয়ে এবং তিরমিজি বলেছেন। আবদুল্লা বেন মুবারকের বক্তব্য দ্বারা যে ইবডু মাসুদের হাদিস নির্ভরযোগ্য নয় এইগুলো মন্তব্য হলো সেই যুগের সুতরাং রফল আয়েদেন করতে হবে রুকুতে যাওয়ার পূর্বে এটা সোননাথ সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশা আলাহ সালাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাপের মানুষ বেশি নেশাদার দ্রব্য পান করবে নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্বিধায় তার পিতাকে হত্যা করবে কেয়ামতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাহ আব্দুর রাজ্জাকের সাথে কেয়ামতের আলামত चालचलन पे इम रास्ता मती रहमान शेख मती रह कमने मुस्लिम चरित्र गठन देख इमी प्रशिक्षण দেখুন সন্তান ইসলামিক ইন্টারন্যাশনাল Islam Promising rules It is a belief in Allah The Quran is the greatest miracle of Allah subhanahu ta'ala If you are neglecting the Quran of other people Then you are becoming involved An arrogant in person will never enter the Jannah Death is not defined as nation Badding role models Ek kambra hum diutya naaste Bhagwan ekhi hai, dursha nahi hai Nahi hai, nahi hai, sarabi nahi hai Dekhoon, Potho Pradarshak, Raat সাড়ে বাংলাদেশে ও সাতটায় ভারতে সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হতে সাহস লাগে সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন शिक्षामूलिस्कार प्रश्न कर प्रश्न करारती अनुष्ठान पिसाए السلام عليكم ورحمة الله وبركاته شامنة درشق مندولي امرا رسول الله صلى الله عليه وسلم صلاة شك ته گئ تشتا كربو انتوري كتر شاته قرن بان صحي حدث مينيني صلاة دائقار الله رب العالمين بولن لقد كان لكم في رسول الله اسواة حسن لمن كان يرجو الله واليوم الآخرة তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সাল আলহি আসাল্লামের মধ্যে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং আখেরা চায় আল্লাহ সন্তুষ্টি আল্লাহর দিদার যে কামনা করবে তার জন্য আমরা কোনো দিকে ভুরুক্ষেপ না করে রসল্লাহ সাল আলহি আসাল্লামের সুন্নারটাকে আঁকড়ে ধরি আল্লাহ বলেছেন সল্লু কামা রয় তোমরা সেভাবেই সালাত দায়ী করো যেভাবে আমাকে সালাতাই করতে দেখছ সুতরাং আত্মসমর্পণ করব। আল্লাহর কাছে রফল আয়দন করা মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বান্দা রফলা আয়দন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তিনি তার মাথাকে লুটিয়ে দিবেন রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে আঙ্গুলগুলো খোলা রাখতে হবে হাতটা ষাট থাকতে হবে একেবারে এরকম বেকে না থেকে সম্পূর্ণ হাতটাকে হাঁটুর উপরে এইভাবে ধরে হাতটাকে সোজা রেখে রুকু করতে হবে মাথা এবং পিঠ যেন সোজা থাকে অনেকে রুকুর সময় দেখা যায় হাতটা এইভাবে রাখে না হাতটাকে সোজা রেখে পিঠ এবং মাথাকে সোজা রাখতে হবে রুকুতে গিয়ে ধীরি স্থিরতা অবলম্বন করতে হবে এখানে বলে রাখা উচিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সালাতে ভুলকারী ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন যেমন সুরা ফাতেহা পড়ার কথা অনুপভাবে শিক্ষা দিয়েছিলেন অন্য একটি সুরা পড়ার কথা এরপরে শিক্ষা দিয়েছিলেন রুকু করার কথা হাত্তা তাত্মাইন রকে আন অর্থাৎ প্রশান্তি চিত্তে যথাযথভাবে তা দিলে আরকান সহ রুকু করবে রুকুতে গিয়ে সুবাহ রব্বি আলা আজিম তা বর্ণনা করছি আমার রবের যিনি হলেন মহান যখন রুকুতে যাবে বান্দা তখন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব ঘোষণা করে ফেমু রব্বাহু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন রুকুতে গিয়ে রবের প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করবে নিম্নে তিনবার সর্বোচ্চ কতবার বলবে সাধ্য অনুযায়ী বলতে পারে তবে নিম্নে সুবহানা রব্বি আল আজিম তিনবার বলবে এটাই সোনাত এছাড়া উপরে যত ইচ্ছা বলতে পারে উল্লেখ্য দশ বার তী গণনা করার হাদিসটি ত্রুটিপূর্ণ সুবাহা কাল্লা আল্লাহ হুম্মক ফেরলি এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটাও রুকুতে পড়তে পারি সেজাতেও পড়তে পারি অতঃপর আমরা আর একটা দোয়া পড়তে পারি সুবুহন কুদ্দুস রব্বুল মালাইকাতে ও রুহ यह दुआटी पढ़ते रसल्लाह सल आलिम एक ही समय अनेक गुण दुआ पढ़े तब रुकुर विषय करते हैं रुकुते जो दी धीरेस्थिरता दीकान ना था रसल्ला सल्लाह आली वालम जेमन ला सल्लाम येहली साल ना তেমনি বলেছেন যে ব্যক্তি সালাতে রুকু এবং সেজদা সুন্দরভাবে আদায় করে না তার সালাত হয় না একই নির্দেশ রসুল্লাহ সাল আলী আসালাম রুকু এবং সেজদার ব্যাপারে অত্যন্ত কঠোরতা আরোপ করেছেন অনেকেই আমরা সোজা করে রুকু করি না রুকু তখনই হবে যখন মাথা এবং পিঠ সমান হবে কিন্তু তা না করে অল্প একটু রুকুতে গেই চট করে উঠে আসলাম এখানে বলতে চাই যে রুকু অর্থ মাথা ঝোকানো, সেচদা অর্থ মাটিতে কপাল ঠাকানো। এই কথা বলে আমরা দ্রুত রুকু করি দ্রুত সেচদা করি এই নিয়মটা ঠিক নয় যা রুকু হয় না তার সলাৎ হয় না যার সেচদা হয় না সেচদার মধ্যে ধীরস্থতা নেই তার সলাৎ কশ্চিন কালেও হবে না সুতরাং রুকু এবং সেজদা সালাতের রুকুন হিসাবে আমাদেরকে স্বস্তির সাথে রুকু করতে হবে সেজদা করতে হবে আজকের অধিকাংশ মুসল্লি রুকু হয় না যার কারণে তার সালাত বিনষ্ট হয় নিঃসন্দেহে ওই সালাত গ্রহণযোগ্য নয় ধীরস্থিরতার সাথে রুকু করতে হবে রসুল্লা সাল্লাম বলছেন যে তুমি রুকু করো হাত তাঁতাত রকে আন একেবারে প্রশান্তি চিত্তে যথাযথভাবে তুমি রুকু করো অতঃপর তুমি স্বামী আল্লাহ বলে মাথা মাথা উঠাবে সাথে সাথে করবে। করে আল্লাহর কাছে আবার আত্মসমর্পণ করবে এবং বলবে আল্লাহ হুম্মা রব্বান আলাকাল হামদ অথবা বলবে রব্বানা লাকাল হামদ হামদানকে সিরন তৈ এবং মুবারকান ফি আরো বড় লম্বাদো আছে যার যতটুকু সাধ্য ততটুকু সে পড়তে পারবে এটা একটি মোনাজাত রুকুতে থেকে যেমন আমি একটি মোনাজাত করলাম আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম ঠিক অনুরূপভাবে রুকু থেকে ওঠার পরেও আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে রব্বানা লাকাল কাল হামদ হে আমাদের প্রতিপালক আপনার জন্যই যাবতীয় প্রশংসা হামদান ক্যাসির সমস্ত প্রশংসা আপনার জন্য তইান পবিত্র প্রশংসা মুবার প্রশংসা বরকতময় ফিহি যার মধ্যে বরকত রয়েছে বিল আসামাওয়াতে অমিলাল আরো যে অমিলা মাং শাহিমবাদ অতিরিক্ত বাড়িও বলা যায় এটা হলো অন্যতম একটি সালাতের রুকুন রুকু রুকু থেকে ওঠার ফলে রফল আয়দিন করে এই দোয়া আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করব। কিন্তু দুঃখজনক অনেকে আমরা পড়ি না আমরা ছেড়ে দিয়েছি আল্লাহর এই পবিত্রতা ঘোষণা করা আল্লাহর প্রশংসা করা অপরাধের কিছু নয় আমরা সোনাত মানার যথাসাধ্য চেষ্টা করব। রুকুটে যখন দাঁড়িয়ে গেলাম তখন চট করে সাথে সেচ দিয়ে চলে যাব না অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক হলো এই আমরা আজকে রুকুটে দাঁড়ানোর পরে রসল আসলাম বলছেন হাত তা অর্থাৎ রুকু থেকে উঠার পর আমি যথাযথ ভাবে দাঁড়াবো দাঁড়ানোর পরে দোয়া পড়ে আমি সেচদাতে লুটিয়ে পড়ব কিন্তু আমরা রুকুতে খুব তাড়াহোড়া করে আমরা রুকুর ক্ষেত্রে সচেতন নয় সুন্দরভাবে অত্যন্ত ভালোভাবে দাঁড়িয়ে আমি অতঃপর সেচদাই যাবো সেচদায়ী যাওয়ার সময় আমরা আগে হাত দেব বৃদ্ধ হই আর তরুণ হই যে বয়সই হোক না কেন আমরা আগে হাত দেব অতঃ্পর হাঁটু দেব রসুল্লাহ সাল আলহ সাল্লামের সালাত এটাই যে আল্লাহ রসুল আগে হাত দিতেন অতঃপর হাঁটু দিতেন আবুদাউদ প্রথম খণ্ডের একশো পৃষ্ঠা নাসাই প্রথম খণ্ডের একশত তেইশ পৃষ্ঠায় हादी बर्णित हादीस आलो केल्ला हाँ पूर्व जन हाथ देर सनदी आल्ला बक्तव्यल्लेख जगे हाँटू देवार मर्मेज हादिस बर्णित होीसटा सनदे त्रुटि रही है जदिबा बहुदेश কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে একটি বিষয় সেটা হল মুসল্লি সালাত পড়লেই সে মুসল্লি নয় সেই যুগে বিন হাম্বল করে বলেছেন। অধিক বলেছেনজিদের সালাত আদায়ী করেছি কিন্তু রসুল্লাহ সাল আলি আসাল্লামের সালাত আমি দেখতে পাইনি আশ্চর্য ১০ লক্ষ হাদিসের হাফেজ সেই যুগে आक्षेप कर मंतब कर सतरा फुल्ला तुम आल्ला के भय करो रसल सल्लाह आल वाल्लम साला आदाय करो तुम सासियात करो रसुल साल जान पड़े हमारा जो सही हदिसे बर्णित नियमर मध्यमे सालाद आदाय करी वितर्क थे ना विभक्ति को समस्या था কিন্তু এই সালাতের আহকামগুলো পালন করতে গিয়েও আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে। না দলে দলে বিভক্ত হওয়ার প্রশ্নই আসে না কোরআন এবং সইহাদির সামনে রাখলে পথটা পরিষ্কার হয়ে যায় আমরা সুন্দরভাবে রুকু করার চেষ্টা করব। করবো আল্লাহরাসুল সাল্লাহ আলহিম বলেছেন সবচেয়ে বড়ো চোর সেই যে সালাতের মধ্যে চুরি করে আর চুরি করার অর্থ হলো যে ব্যক্তি সুন্দরভাবে রুকু করে না সেচদা করে না তাড়াহোড়া করে আজকে আমরা সালাদ শিক্ষাই দিচ্ছি এই মর্মে অধিকাংশ মসজিদের ইমাম দ্রুত রুকু করেন দ্রুত সেজদা করে হোজাই ফরাজ এইভাবে সালাতদাই করতে দেখেই দ্রুত রুকু দ্রুত সেজদা করতে দেখেই জনক সাহাবিকে বলেছিলেন দেখো তুমি চল্লিশ বৎসর থেকে সালাতাদাই করছো তুমি সালাতদাই করি ও মু তুমি যদি মারা যাও তুমি মোহাম্মদের বিনয়ের সাথে এবং রুকু থেকে উঠে সুন্দরভাবে দাঁড়াতে হবে অতঃপর দুই হাত মাটিতে আগে রেখে সেচদাই যেতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা সেচদার বিষয়টি পরবর্তীতে আলোচনায় নিয়ে আসবো এখানে আপনাদের আহ্বান জানাতে চাই যে আল্লাহর বিধানটা সর্বাবস্থায় কার্যকর কি যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমরা সেচ দেয় যাওয়ার সময় হাতই দেই কেন হাত দেবো আসলে রসল সা সর্বাবস্থায় সে বৃদ্ধ হোক যুবক হোক সর্বাবস্থায় যখনই সেচদায় যাবে তখনই সে হাত দিয়ে যাবে এটাই সই সন্ন্য এবং রাসুলের আমলও রয়েছে পক্ষান্তরে আগে হাঁটু দেওয়ার যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি সনদে ত্রুটি রয়েছে আমরা তুটি মুক্ত করার চেষ্টা করব আঁকড়ে ধরার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন সুফানা আশাহা আসসালাম আলাইকুম আরহাম আমাদেরকে সীমাবদ্ধ রাখা দরকার আমাদের ব্যবহার আমরা ইমানদারও হতে না। যতক্ষণ না পরস্পরে উভয়ে একে অপরকে ভালোবাসতে পারবা কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার দেখুন মানুষের অধিকার প্রতি শনিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে পিস টিভি বাংলায়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 रास्त व्यय उदाहरण शान्य वृद्धि पाई सात शीशे प्रत्येक दाना